السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحابي أجمعين و بعد شوامان داشتراك بمضي عمراء الله صلى الله عليه وسلم إمام أبو جعبو رحمة الله عاليه رجي تو بيان اعتقاد أهل السنة والجماع أهل السنة والجماع ترعقيدا جا إمام ترعقيدا نامك تو إيقرنته ترعقيدا هنگشوني إقرنته آما دارئ إمام নবী নবীর বিষয়টি তুলে ধরে তিনি বলছেন লাহাদিম রসুলিহি ও নুসিক ইমান এফের কোন তারতম্য করি না তারা যা নিয়ে আসেন তার উপর আমরা বিশ্বাস করি নবীরদের বৈশিষ্ট্য আমরা আলোচনা করছিলাম গতভোর বলেছিলাম যে নবী আসুলদের বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মানুষ মানুষ হওয়া তাদের নবুয়ত এবং রেসারতের বিরোধী নয় কাফেররা মনে করত সবসময় যে মানুষ কীভাবে রসুল হিসাবে আসে আল্লাহ যদি আল্লাহ যদি তারা হতো কোনো ফেরেস্তা তাদেরকে ধ্বংস করে দিত ফেরেস্তারা এই দুনিয়ার বুকে থাকাটা তাদের জন্য সুখকর নয় তারা সেখান পছন্দ করে না আল্লাহ কোরআনে করিমে এই বিষয়টি উল্লেখ করেছেন তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মানুষ ছিলেন মানুষ থাকা মানুষ থাকা থেকে তারা কখনো মুক্ত ছিলেন না তারা এমন মানুষ ছিলেন যে তাদের খাবার এবং পানীয় প্রয়োজন হতো তারা খাবার পানিও খাবার ও পানীয় নিতেন এবং তারা মানুষের মতোই কথা বলতেন পরস্পর তারা আল্লাহ তালা কোরআনে করিমে তাদের সম্পর্কে বলেছেন ওমা আর সরনা কবলিম আপনার পূর্বে আমরা যাদেরকে প্রেরণ করেছি তারাই মানুষ ছিলেন এবং পুরুষ ছিলেন তাদের কাছে ওই হিসাবে আমরা পাঠিয়েছি আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যারা জানে যারা ওয়ালা অর্থাৎ আগে যারা চলে গেছে আহল কিতাব কিতাবইন অর্থাৎ নাসারা তাদেরকেও জিজ্ঞাসা করুন যে যদি আপনার তোমরা না জানো তো তাদেরকে জিজ্ঞাসা করে দেখো যে আসলে আমরা কি মানুষ ছাড়া আর কাউকে রসুল হিসাবে পাঠিয়েছি কি না আল্লাহ তালা যুগ যুগে মানুষকে শুধুমাত্র রাসুলছেন মানুষের কাছে আলাদা কথা অন্য কিছু নয় আল্লাহ তালা এই জন্য এই আয়তের বলছেন আরো ওমা হুম জাসাদমা কানুখালি দিন তারা এরকম কোন শরীর ছিল না যে খাবার খেত না অর্থাৎ তারা খাবার গ্রহণ করত ওমা কানুখালি দিন আর তারা কখনো তারা চিরস্থায়ী ছিল না কখনো তারা চিরস্থায়ী জীবন লাভ করেছে এরকমও ছিল না অর্থাৎ নবীরগণ মানুষ ছিলেন খাবার খেতেন কথা বলতেন সাথে সাথে তারা আবার মৃত্যুবরণ করেছেন তারা মারা গেছেন তাদের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা উল কামা উলি দলবাসার মানুষ যেভাবে জন্মগ্রহণ করে সেভাবে তারা জন্মগ্রহণ করেছেন তাদের পিতা মাতা ছিল এবং তাদের ফুফু ছিল তাদের চাচা ছিল অনুরূপভাবে তাদের মামা ছিল তাদের খালা ছিল তারা বিয়ে শাদী করত এবং রুসুল কাবলিকা আল্লাহ বলছেন ওলাুল্লিনিকা ওয়ালনা আমি অবশ্যই আমরা প্রেরণ করেছি আপনার পূর্বে অনেক রাসুল এবং আমরা তাদের জন্য করে দিয়েছি স্ত্রী তাদের জন্য ছিল এবং তাদের সন্তান সন্ততি ছিল সুর আটত্রিশ নম্বর আয়তা বোঝা গেল যে তারা শুধু মানুষ এর এটাই নয় খাবার ও পানীয় প্রয়োজন এটাই নয় বরং তারা সন্তান সন্ততির জন্ম দিয়েছে এবং তারা জন্ম নিয়েছে কারো কারো ঘরে অনুরূপভাবে তাদের এই মানুষ হিসাবে আসার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের উপরে যে সমস্ত বিপদ আফদ আসত মানুষের উপরে যে সমস্ত বিপদ আফদ হয় মানুষের উপর যে সমস্ত জিনিস আসে যে সমস্ত বিশেষ গুণাবলী বা বিশেষ যে সমস্ত বিশ্ব যে সমস্ত জিনিস মানুষের উপর এসে যায় সাধারণত সেগুলো তাদের উপর আসত অর্থাৎ তারাও ঘুমাত তারাও দাঁড়াতো তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হতো কেউ কেউ আবার সুস্থ হয়ে যেত এরকম জিনিসগুলো তাদের মধ্যে অবশ্যই ছিল চতুর্থ আরেকটি বৈশিষ্ট্য তাদের মধ্যে মানুষ হিসেবে তাদের মধ্যে ছিল নবীর আসল মধ্যে সেটা হচ্ছে যে তাদের উপরে তাদের উপরে মৃত্যু আসত আল্লাহ তালা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন ইব্রাহিম আলহ সালাতামের মুখে ওয়েল আর যিনি আমাকে খাবার দেন এবং যিনি আমাকে পান আরও বলেছেন যখন আমি অসুস্থ হয়ে তখন তিনি আমাকে তিনি আমাকে সেফা দান করেন ওয়েল ইউমি তুনি সুমাই অন আর যিনি আমাকে মৃত্যু দিবেন এবং যিনি আমাকে আবার পুনরায় জীবন দিবেন অর্থাৎ কবরে নিবেন কবরের পরে পুনরায় জীবন দিবেন আখেরাতের জন্য পুনরায় জীবন দিবেন তো আল্লাহ ইব্রাহিম আল্লাহামের মুখে আমাদেরকে প্রমাণ করিয়া দিলেন এবং আপনিও মরিবেন এবং তারাও মরবে আল্লাহ কোরআনে করিম সুরাজুমের তিরিশ নম্বর হাতে বলেছেন অন্য আয় আল্লাহ বলেছেন ওমা মহাম্মদ উন ইহ মহাম্মদ তো আর কেউ একজন রাসুল ছিলেন কদ খাল কাবলি রসুল আপনার পূর্বে অনেক রাসুল এভাবে চলে গেছে অর্থাৎ তারা মৃত্যুবরণ করেছে আফাই আপনি মারা যান অথবা যদি আপনি নিহত হয়ে যান তাহলে তারা কি তারা কি পিছনের দিকে ফিরে যাবে অর্থাৎ তারা কি কুপুরের দিকে ফিরে যাবে তোমরা কি পিছনের দিকে চলে যাবে অর্থাৎ তোমাদের জন্য উচিত নয় তোমরা তো আল্লাহর এবাদত করো রাসুলের আবাদত করো না রাসুল তোমাদেরকে পদ দেখান মাত্র এই জন্য আমরা দেখি আহুবরাদসুল্লাহ সেজন্য জেনে নেয় যে মোহাম্মদ মারা গেছেন ও মান কান ইয়াবুদুল্লাহ যা যে ব্যক্তি আল্লাহর আবাদত করত যে ব্যক্তি আল্লাহর আবাদ করতো ভাই ইন্না হাইমুদ সেজন্য জেনে নেয় আল্লাহ তো জীবিত তিনি কখনো মারা যাবেন না সুতরাং মানুষ যেন হুসে ফিরে এলো তারা বুঝতে পারলো যে মোহাম্মদ সাল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন রসুল্লাহ সাল্লাম সাহাবি রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে বলেছেন কাহান তিনি মানুষের একজন মানুষ ছিলেন ইয়াহি তাও বাহু তার কাপড় তিনি নিজে সাফ করতেন ও ইয়াহিবুসা তাহু তার ছাগলের দুধ তিনি নিজে দুহাতেন ও ইয়াহ সাহু নিজের খেদমত তিনি নিজে করতেন অনুরূপ ভাবে রসুল্লাহ সাল্লা ইয়া উম্মা সুলাইম হে উম সালাইম আমার তা আলামিনা আন্নি তরাত রব্বী হে উম সাল্লাম তুমি কি জানো না আমি আমার রবের কাছে একটি শর্ত দিয়েছি সেটা হচ্ছে ফাকুল তুই আনাবাসারণ আমি বলেছিলাম যে হে রব আমি তো একজন মানুষ আমি দুনিয়ার বুকে কোন আমার উম্মতের যে কাউকে যদি কোনো বদয়া করি ফেরি। যে যে বদোয়ার ভাগীদার তিনি নয় বদোয়ার হকদার তিনি নন এরকম হয়ে যায় সেই বদোয়া যেন দোয়ায় পরিণত হয় তার জন্য পবিত্রকারী হয়ে যায় এবং সেটা যেন তার জন্য জাকাত হয় এবং নৈকট্য লাভের কারণ হয় কেয়ামতের দিন তাহলে বোঝা গেল যে রসুল্লাহম নিজেও নিজেকে বাসার বলে দাবি করেছেন এবং আল্লাহ তারা নিজেও বলেছেন যে নবীগণ বাসার ছিলেন এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে নবীগণ অবশ্যই মানুষ ছিলেন মানুষ হওয়ার কারণে নবীদের উপরে বিভিন্ন রকম বিভদাবাদ আসত যোগে যোগে বিভিন্ন রকম বিভদাবদ এসেছে এমনকি আমরা দেখতে পাই যে ইউসু আলহ সালাম তিনি জয়ালও হেঁটেছেন কোরআন করিমে আল্লাহতালা বলেছেন ইউসুফ আলহাম যখন দেখলেন যে ফেতনায় ফলায় ভয় আছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন রব্বিশ আল্লাহ जेले उत्तम मन तेदी आहवान कर खराब प्रस्ताव जाए जेले पसंद जैले एक बसुर से लें। करी तक यूसुफ आई सलाम जेले कई बस अवस्थान करीम आल्लाख कर कैक बस्य समस्त नबी किसुना कष्ट पे देखते पाई महम्मद रसलह सल अहूदिर जुद्धे दाँत पड़े गाँत पड़े गुरूप भावे ইরাক থেকে ইব্রাহিম থেকে বের করে দেয়া হয়েছিল আমাদের নবীকে মক্কা থেকে মদিনায় বের করে দেয়া হয়েছিল এবং তাদের অনেককে অনেক নবীকে তাদের জাতি হত্যাও করে ফেলেছে এ সবই বোঝাচ্ছে তারা মানুষ ছিলেন তা তাদেরকে অনেক সময় বিপদে পড়তে হতো এই বিপদে পড়াটা নবুতের বিরোধী নয় বরং আল্লাহতাল এর মাধ্যমে তাদেরকে তাদের তাদের ইয়া অনুসারে ধৈর্য অনুসারে তাদেরকে মান মান উন্নত করেন তাদের এবং তাদেরকে মান মর্যাদা বৃদ্ধি করেন এবং আল্লাহ সবচেয়ে রূপান্তরিত করেন আমরা দেখতে পাই যে অনেক নবীকে আল্লাহ তালা কষ্টও দিয়েছেন দেখা যায় আয়ুব আল্লাহ সালাতামকে অনেক বছর পর্যন্ত আর কোন কোনো বর্ণায় আঠারো বছর আঠারো বছর পর্যন্ত তিনি কষ্ট রোগ কষ্টে ভুগেছিলেন সই হাদির দ্বারা তা প্রমাণিত হয়েছে সুতরাং এই নবীদের যে কষ্ট ভোগ করা এটাও তাদের নবোধ বিরোধী নয় বরং এটা মানুষ হিসাবে তাদের উপরে সমস্ত বিপদ আসবে এবং সেটা এসেছিল কোরআন কারিমে আল্লাহ করে আর আইবের কথা স্মরণ করুন যখন তিনি ডেকেছিলেন তার রবকে বলেছিলেন যে হে রব আমি তো বিপদগ্রস্ত হয়েছি আমাকে তো বিপদ পেয়ে বসেছে আর আপনি তো মহাদয়াবানু আল্লাহ বললেন বলেন যে আমি তার ডাকে সাড়া দিলাম ফকাশে আমা বি হিমুরিন তার যে সমস্ত ক্ষতিকর জিনিস ছিল তার মধ্যে সেগুলি আমি টি সুস্থ করে দিলাম ওয়া আতা ইনাহু ওয়া আহলাহু ওয়া মিস্লহুম মা'আ রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরান লিল আবিদিন তার পরিবার ফেরৎ দিলাম এবং অনুরূপ যা সন্তান সন্ততি ছিল সবগুলো তাকে আবার নতুন করে তাকে দুনিয়াতে তাদেরকে আমি সন্তান সন্ততি দান করলাম তাকে আল্লাহ তাআলা তাকে আবার নতুন করে ফেরৎ দিলেন যখন তার সবরে তিনি পাশ করে গেলেন এই বিভিন্ন রকম বিপদ করতে তিনি দিয়েছিলেন তাছাড়া নবীর আসুলগণ শুধু যে বিভিন্ন বিপদ আহত তা নয় বরং তারা নিজেরাই বিভিন্ন রকমের এমন কাজগুলো করতেন যে কাজগুলো মানুষের কাজ যেমন তাদের অনেকেই অনেকেই তাদের অনেকেই কোন যে সমস্ত বড় বড় শিল্প আছে সেগুলো তাদের দ্বারা সংগঠিত হয়েছিল জাকারিয়া আলাইসাল্লাম তিনি নাজ্জিয়ার ছিলেন তিনি সুতার কাজ করতেন দেখা গেছে যে নূ আলাই সাল্লা তুয়া সালাম তিনিও বিভিন্ন রকমের কর্মকান্ড পরিচালনা করতেন ইদলিস তিনি আমরা শিক্ষা দি তাকে আমরা শিক্ষা দিয়েছি কাপড় কিভাবে বলতে হবে তোমাদের জন্য সেটা তিনি দাউদ আলাহিসামকে শিক্ষা দিয়েছিলেন সেভাবে আল্লাহ তালা যুগের যুগে আল্লাহ তালা যুগে যুগে বিভিন্ন যখনই প্রেরণ করেন তাদেরকে মানুষের যে সমস্ত গুণাবলী তা থেকে কখনো মুক্ত করেননি বা মানুষের সমস্ত গুণাবলী তাদের মধ্যে ছিল যারা বাড়াবাড়ি করে বলে থাকে যে এই মুক্ত গুণাগুণ থেকে মুক্ত হতে হবে তারা ভুল পতে আছে কারণ তাদেরকে নবীর আল্লাহ তালা কখনো রুবিয়ত বা উলিয়তের কোন গুনদান করেননি রবের যে সমস্ত গুণাবলী আছে ইলা হওয়ার যে সমস্ত গুণাবলী আছে সেগুলি কোনোটাই তাদের মধ্যে ছিল না এই জন্য আল্লাহ তাল কোরআনে কারিমি উল্লেখ করেছেন ঈসা আলাই সালাম সম্পর্কে ও ইস করল ইসব নারিয়াম আল্লাহ বলবেন ঈসাআ আলাই সালাম কে ইসা মারিয়াম কে হে ইসা ইব মারিয়ম তুমি এবং তুমি কি বলেছিলে যে আমাকে এবং আমার মাকে কে অর্থাৎ ইসা আলু সাল্লাম এবং ইসা আলু সাল্লাম আমার কি তুমি কি বলেছিলে এটা যে তোমাকে এবং তোমার মাকে যেন মানুষ এলাইসে গ্রহণ করে তখন তিনি বলবেন যে না কখনো এটা হ যা হক নয় তা বলার অধিকারী আমি নয় আমি তা বলিনি কখনো সুভাণে কতই না পবিত্র অর্থাৎ রুবিয়ত এবং উলুহিয়তের কোন কিছু নবীর মধ্যে ছিল না নবীর আসুলগণ সব সময় বান্ধা হিসাবে আল্লাহর দরবারে ছিলেন এবং আল্লাহর কাছে সবসময় বিনয় ছিলেন আল্লাহ তারা তাদেরকে সেভাবে দুনিয়াতে পরিচালিত করেছেন তারা তাদের মধ্যে নবুয়ত এবং রেসারতের কোনো কিছু যদি কেউ দাবি করে এই বাড়াবাড়ি অনেক সময় তারা দিন থেকে মানুষ বেরিয়ে যায় কারণ বাড়াবাড়ি করতে করতে এই সমস্ত নবী রাসুলগণকে ইলাহের পর্যায়ে পৌঁছে দেয় যেমনি ভাবে নাসারা বা খ্রিস্টানগণ ইসা আলাহ সালাতামকে নবত এবং রিসারতের মর্যাদা থেকে বাড়িয়ে তাদেরকে তাকে ইলাহের মর্যাদায় পৌঁছে দিয়েছে तब इटा सत्य नबी रसुलगन विशेष किस गुणान्वित गुणान विशेष किस गुणे गुणान्वित तब मध्य गुरुतवपूर्ण जो गुणगुल्लू मानुष्य मध्य तरह मध्य श्रेष्ठत अर्थात পরিপূর্ণ মানুষ ছিলেন তাদের মধ্যে কোন রকমের ত্রুটি দেখা যেত না মানুষ পরিপূর্ণ মানুষ হিসেবে ছিলেন আল্লাহ তাদেরকে কাউকে অন্ধ করেননি তাদেরকে বধির করেননি অথবা তাদেরকে কেউ এমন এমন মানুষ বানাননি যারা যাদেরকে দেখতে মানবিকতা শূন্য এমন কোন কাউকে আল্লাহ তার রেসালদ দেননি তারা ছিলেন পরিপূর্ণ মানব হিসাবে আল্লাহ তাদেরকে রেসালত দিয়েছেন না বুদ্ধি তাদেরকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে সৃষ্টিগত ভাবেও তাদের পরিপূর্ণতা ছিল পরিপূর্ণ সৃষ্টিগতভাবে তোর পরিপূর্ণতা ছিল বরং আল্লাহ তালা কোরআনকারীম উল্লেখ করেছেন যে হে ইমানদারগণ তোমরা তাদের মতো হইও না যারা এখানে যে জিনিসটি এই আয়াতের সার নজর এসেছে তা হচ্ছে মুসা আলা সালাতাম সাধারণত সবসময় পর্দা রক্ষা করে গোসল করতেন তখন তার কাউমের লোকেরা বলে বসলো নিশ্চয়ই তার কোন সমস্যা আছে এই তিনি পর্দা রক্ষা করে গোসল করেন এই বদনামী থেকে মুক্ত করার জন্য একদিন মুসা আল্লাহ সাল্লাতাম কাপড় রেখে গোসল করতে নেমেছিলেন পাথর সে কাপড় নিয়ে চলে গেল আর গেলাম রাগ করে বের হয়ে পিছিয়ে দৌড়ালেন এবং পাথরকে দুটি আঘাত করে কাপড় নিয়ে নিলেন আর তার লোকা দেখতে কাউ তার দেখতে তার কোন দোষ নেই আসলে তিনি ইচ্ছা করেই লজ্জার কারণে লজ্জা যেহেতু ইমানের ভূষণ সে কারণে তিনি কাপড় বদলার সময় কেউ যেন না দেখতে পায় সেই জিনিসটা বিশেষ করে খেয়াল রাখতেন খেয়াল রাখলেন এর প্রমাণিত হলো এটা যে নবিরাসুলগঞ্জ সৃষ্টি পরিপূর্ণ তার অধিকারী ছিলেন এবং্লাম তিনি সৃষ্টিগতভাবে পরিপূর্ণ মানুষ ছিলেন অনুরূপ ভাবে চরিত্রের দিক থেকে চারিত্রিক মাহির দিক থেকে নবী রাসুলগণ পরিপূর্ণ মানুষ ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম কানা আহসান উন্নাস খুল সৃষ্টির মধ্যে সবচেয়ে যে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ সেই চরিত্র গুরুত্বপূর্ণ দিয়ে আল্লাহ রসল সাল্লামকে মাহুর্যময় করেছেন সুন্দর সৌন্দর্যমণ্ডিত করেছেন এই কোনো মানুষ কোনো এমন কোন চরিত্র কল্পনা করতে পারে না যে চরিত্র মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইস্লামেদের ছিল না এমন কোন চরিত্র তারা দেখাতে পারবে না বরং তিনি সৃষ্টিগতভাবে এবং চারিত্রীগত ভাবে পরিপূর্ণতার অধিকারী ছিলেন এটাই হচ্ছে নবীর সবারই একই অবস্থা ছিল কেউই কোন রকমের ত্রুটিতে লিপ্ত ছিলেন না ত্রুটি যুক্ত কোন মানুষকে আল্লাহ তালা নবুত দেননি রিসালাত দেননি এই বিষয়গুলি আমাদের অনুধাবন করতে হবে ইনশাল্লাহ নবীর আসুল গণের আরো যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলি আমরা পরবর্তীতে অন্য পর্বে উল্লেখ করবো আসসালাম আলাইকুম আহমতুল